السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاء اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أصوات حسنة صدق الله العظيم شبه صدق الله عليه وسلم أسكر بربي أمر الله تنقر بو أما در قليل نبي بشنبي سيد المرسلين حضرت محمد مصطفى صلى الله عليه وسلم আকিকা এবং নামকরণ নিয়ে রসুল্লাহ দাদা আব্দুল মুক্তালিব তিনি সপ্তম দিনে আকিকা করেন এবং ওরাই সর্দার নেতৃস্থানীয় মানুষদেরকে করেন দাওয়াত দেন এবং তাদের সামনে আকিকার পরে প্রিয় নবী নাম ঘোষণা করেন মোহাম্মদ করাইশগঞ্জ জিজ্ঞাসা করল হ্যাঁ আব্দুল মুক্তালিব আপনি এই নামটি কোথায় পেলেন আপনার পূর্বপুরুষ কারোর মধ্যে তো এমন নাম ছিল না বা কোথাও কেউ এই নামটি রাখেনি তখন তিনি বললেন এই শিশু জন্মের আগে আমি একদিন স্বপ্নে দেখেছি আমি মক্কা মক্কা রামায় কাবা শরীফের সামনে শোয়া ছিলাম আপনি স্বপ্নে দেখি একটি আমার পিঠ থেকে একটি শিকল বের হল এবং কিছুক্ষণ পরে দেখলাম সেই শিকলটি একটা গাছে পরিণত হলো। গাছের এক মাথা আসমানে মাথা মাথা জমিনে এবং এবং তার পশ্চিমে এবং তার পাতা ছিল সূর্যের মতো আলো দিচ্ছিল আর এই গাছটা পূর্ব পশ্চিমের লোকজন তাকে এই গাছটার সাথে লেগেছিল আর কা মক্কার কিছু লোকেরা কোরআশের কিছু লোকেরা তারা এই গাছটাকে কাটার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছিল কিন্তু একজন সুতাম মানুষ যারা আক্রমণ করতে আসছে তাদেরকে সরিয়ে দিচ্ছে আমার স্বপ্নের পরে স্বপ্নের ব্যাখ্যা বললেন যে এই তোমার বংশে একজন নবজাতক শিশু আসবে যা পূর্ব পশ্চিমের মানুষ যার প্রশংসা করবে এই জন্য আমি তার নাম রেখেছি মোহাম্মদ এছাড়াও প্রিয়নবী সাল্ল আলী হসাল্লামের মাতা তিনি সপ্ত স্বপ্নের মাধ্যমে জানতে পারেন তাকে বলা হয় যে তোমার তুমি এমন এক ব্যক্তিরকে ধারণ করেছ যিনি সর্বযুগের সর্দার সৈয়দ উল সালিম এবং তার নাম তুমি মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মা এবং তার দাদার সপ্ত স্বপ্নের মাধ্যমে তার নাম রাখা হয় এবং তার সপ্তম দিনে আকিকা দেওয়া হয় এই বিষয়ে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমরা সিরাদ মুস্তফা সাল্লাহ আলীবের প্রথম খন্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পারি এবং ফাতে বাড়ি গ্রন্থের আমরা সাত নম্বর খন্ডের ১২৪ নম্বর পৃষ্ঠা দেখতে পারি এবং তবাক ইবনে সাহাদ গ্রন্থের এক নম্বর খন্ডের একষট্টি নম্বর পৃষ্ঠা দেখতে পারি আল্লাহ আলমাদেরকে প্রিয়নবী হাজর মাহমুদ মুস্তফা সাল্লু আলী আসাল্লামের অনুসরণ করা তৌফিক দান করুন